بسم الله الرحمن الرحيم الله الله الله الله الله الله الله الله الله একজন যদি নিজেকে আল্লাহ বন্দা হিসাবে সবকিছু আল্লাহ পিতা মা তার সন্তানের জন্য অকল করতে পারে আল্লাহ বলে আল্লাহ মেয়ের আল্লাহ আমার জন্য অকল্যান করে কল্পনাই বিশ্বাসটা যতটুকু হবে আল্লাহ প্রতি সমর্পণ করে দিলাম আল্লাহ সালাম তার কমকে বলেছে যে তোমাদের যত ধরনের কলা আছে যত ধরনের চেষ্টা তদন্ত আছে সবগুলো আমার বিরুদ্ধে তোমাদের এই কর্মকান্ড পরিচালনার ব্যাপারে তোমাদেরকে যেন না পায় সোম্মা জু ইলে সব কিছু আমার পুরা প্রয়োগ করো তার সামান্য বিচলিত হওয়ার কথা নয় আসলে আমাদের মধ্যে যে বিচলিত ভাবটা আসে অস্থিরতাটা আসে এই যে আমরা কষ্টের মধ্যে ভোগি আসবাবের স্রষ্ট দেওয়া হয়েছে আসবাবকে তার ফল প্রকাশ থেকে বিরত রাখার মানিত আল্লাহ পাকে এখনো রয়েছেন না নাই আসবাব শত্রুর আসবাব বেশি এই কারণে আমি বিচলিত হয়ে আল্লাহর হুকুমের মূল্য বেশি দেখা যাবে সেটা সব কাজ আগামী দিনে কি হয়ে যাচ্ছে সহজ আমাদের সবচেয়ে বড় যে একটা বিষয় আপনি গতকাল আলোচনা করছেন যে আমরা দুনিয়া বিভিন্ন জরুরত মিটাইতে গিয়ে দুনিয়ার কাজ দান দেওয়ার টাকা যাওয়া আমার ক্ষতি আছে সেই টাকা যাগুলো ভৈল টাকা যাবে এখানে প্রত্যেকেই যদি নিজের দুনিয়ার জরুরত পূরণের কাজ নিয়ে ব্যস্ত থাকে এবং দিনের টাকা যাটা করে যায় সেই টাকা যারা সামষ্টিক হওয়ার কারণে আর আমার এই পারিবারিক টাকা যা সাংসারিক ব্যক্তিগত টাকা যা যেটা আর করে দিব। না এই কথা মনে করে দিনের কাজ কি হবে আমার পারিবারিক সাংসারিক ব্যক্তিগত এই টাকা যা শেষ আছে কিও দিনের কাছ থেকে তাহলে বোঝা যাবে দিনের এই টাকা যা পূরণ করতে গেলে দুনিয়া কি হবে টাকা চা দিদিকে করতে হবে এখনই ক্ষেত্রে যে যত যতটুকু আগায় আসতে পারবে সে ততটুকু আল্লাহ প্রতিবাদ আমার দুনিয়ার তাকাজা যা পূরণের জিন্নমাদেরকে আমি আমি দিনের টাকা কি করে যাবো পূরণ করে যাবো তখন দেখা দেবে ঠিকই তার দুনিয়ার টাকা যা পূরণের ব্যবস্থা হচ্ছে তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাহলে আমি নিজে আমার দুনিয়ার ব্যবস্থাপনার সাথে জড়িত হন এসছে আল্লা দায়িত্বে এই ব্যবস্থাপনাটা হওয়াটা বেশি ভালো না এর ব্যবস্থা কি যে আমি দিনে কাজের কি সাংসারিক কথা সঙ্গে বলছি যে রসুদের একসাথে নয় জন স্ত্রী ছিলেন এবং আয়াস বলতেছেন যে রসুলের পরিবারের মধ্যে রসুলের এতেকালের পর্যন্ত তিন দিন একা ধারে নিজের তাদের গড়ে এমন আরেক ঝামেলা রসলের সব রসল্লাহ ব্যস্ততা বেশি ছিল রসলের চেয়ে পরিবারের সংখ্যা নয় বিবি কারা থাকে আমাদের আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে নয় বিবি বিও অর্থনৈতিক পরিবেশ এত প্রতিকূল থাকার পরেও এরপরেও দিনের কাজ শুধু হয়ই না এত উন্নতভাবে এমনভাবে হয় হতে পারে আপনি বলেছেন যে আমাদের সাংসারিক ধামেলায় দেখা যায় আমাদের অনেক সিনিয়র ভাইদের কী হয়ে যায় দিনের তাদের কাছে পাঁচে আসে এটা আসলে আমাদের আমার মনে হচ্ছে কি এটা আমাদের আসলে এখানে বুঝের ভুল এই ছুটো ব্যক্তিগত থাকা যাবে যদি দমন না করা যায় দিনের কাছ থেকে সম্ভব এটা তো এই ক্ষেত্রে আমি যেটা বলছি এই ক্ষেত্রে এটা আমরা একজর একটু বড় পরিসরে যদি যাই মাদ্রাসী বা যেমন আমাদের ব্যাপকভাবে তাদের অবস্থা যদি দিকে দিকে দেখি যে আলমুল্লা কি যায় তখন মুসলিরা হয়তো অনেকে চিনে মসজিদে মাঝে মাঝে যায় মাঝে মাঝে যায় মেহমানই না সেই এলাকার কোন সন্তান বড় হয়ে আমে ওনার মানুষ আর কিছু আছে এমন যে এদের দ্বারা সমাদের কি হচ্ছে ফায়দা হচ্ছে সমাজের মানুষ কিছু দিন পাচ্ছে কিভাবে হচ্ছে তারা তো এই ক্ষেত্রে সময় ব্যয় করতে পারছে এদের দ্বারা কিছু মানুষ করতে পারছে এখানেও আমরা যদি সংসারের কুটি না ছোটখাটো সব টাকা চাকি করতে যাই একসভাব পূরণ করতে যাই দিনের কাজ আমাদের দ্বারা কোরবানি দিতে পারবো না একজনের রোগে সুখে একটু কাতর হইয়া থাকতো তার এই ইয়াটাকে আমি কুরবানি দিতে পারব না এইগুলোকে যদি কোরবানি দেওয়া যায় তাহলে আমরা ওই বড় বিজয়ের যে নিয়মটা পাখিদেরকে মহামেলা টাইম রিজিক বলতে দুনিয়ার খাবার দাবার তারপরে দুনিয়ার সুযোগ সুবিধা চিকিৎসা তার এই আরামে এসে থাকা এইসবগুলি আল্লাহ আর এইগুলি এখন বুদ্ধিমত্তা হলো যেটা নির্দিষ্ট হয়ে আছে যেটার দায়িত্ব আমার না এটাকে যার দায়িত্বে আলোল্লা নেই তার দায়িত্ব ছেড়ে দিয়া আমার দায়িত্ব যেটা আছে এটার মধ্যে আমি সম্পূর্ণ নিজের দিকে নিয়োগ করে যেন আমি আর যে ক্ষেত্রে যেন আমি এই আমি পূরণের ক্ষেত্রে কি হয়ে গেলাম অপারক হয়ে দুনিয়ার সব আমার চেষ্টা দ্বারা পূরণ কিছু না সেক্ষেত্রে আমি অপারক হয়ে যাই না হয়ে যাই না সেটা পূরণ করে যেই ক্ষেত্রে আমার দিনের কাজের ত্রুটি হিটেছে যে বাদাম এটি আমার বাদ্যগত অপারগতার ক্ষেত্রে তো সবাই কি ফালসেরা দেখেছে এখানে ঐচ্ছিক অপারগতাটা আমি যদি গ্রহণ করতে পারি তাহলে সেখানে দুনিয়াবি বিক্ষেত্রে সাংসারিক ক্ষেত্রে আমার সাহায্যটা আমি দেখি যে সেটা দেখা যাবে যে কে পূরণ করতেছে কি করা দমন করা আর বাস্তবে তাদের প্রাথমিক পর্যায়ে যারা যায় সরল অনেকে তারা তো এই একটা কিনেই যায় অনুভূতি নিয়েই যায় যজ্ঞা নিয়ে যায় আর বাস্তবে দেখা যায় যে হ্যাঁ দেখাচ্ছে সংসারের তো তারা কেন যারা চুরি ডাকাতি করে যারা খারাপ কাজ করে তারাও তো সংসারের বিভিন্ন কাজের নিজেকে ভেঙে তারা তার তীরে সাংসারিকভাবে যত কম দেয় আল্লাওয়ার বিষয়টা আল্লাহর কিন্তু আস্তাবের হাতে আমাকে দিয়ে দিচ্ছি এটা আসবাব পরিত্যাগ করা সেই আবার ইয়াতে আসবে না মধ্যে আসবে না যে আমি আস্তাব কিন্তু আস্তাব আমার সামনে কাজ দুইটা একটা হলো দায়িত্ব আল্লাহর আর একটা হলো দায়িত্ব আমার আমার দায়িত্ব আল্লাহ দায়িত্বের আল্লাহ আমাদের উন্নতির পিছনে এই মানসিকতা বিশাল তার আল্লাহর জন্য আর আল্লাহ খেতেছেন তাদের খেতে তারা ছাড়তে রেছে আর আল্লাহ বীজ ভবন করছে তারা আর বিশাল বড় বড় গাছে বীজ বপন করলে বাস্তবে কি হয় কিছু জিনিস নষ্ট হয় বীজ তা উন্নত দামি শস্য এটাকে খাওয়ার পরিবর্তে যদি কি করা হয় রোপণ করা হয় বাজ্যিক একদারে বিশাল ফল যদি খায় আনা করে সুখ ভোগ করে ফেলত ফলের কি ছিল না আল্লাহ আমাদেরকে যথেষ্টভাবে চাপ তুলে ক্ষেত্রে